আলহামদুলিল্লাহ সম্মানিত হাজির আমরা আজকে তার শুনবো সুরা আল মুল্ক থেকে ২৯ পারা শুরু সুরা আল মুলক এবং এটা মক্কা শরীফে অবতীর্ণ একটি সুরা এই সুরা নাম হচ্ছে আল মুল্ক মুল্ক মানি রাজত্ব ক্ষমতা মালিকানা আল্লাহ তালার হাতে সকল কিছুর মালিকানা সমস্ত কিছুর মালিক হচ্ছেন আল্লাহ রবুর আলম এই কথা ঈশ্বরার প্রথম আয়াতেই আছে আল্লাহর হাতে রয়েছে সমস্ত ক্ষমতা সকল কিছুর ক্ষমতা এই মুখ থেকে নাম হচ্ছে সৌরা আল মুল্ক এইসুরা এইরকম অনেক আল্লাহ রবুর আলমীর কুদরতের কথা সৃষ্টির কথা সমস্ত কিছু আমাদের যা কিছু খাদ্য যা কিছু আছে জীবন মৃত্যু সব ملك الله رب العالمين الحدي اشهدنا تنيه جن مالك ذني ملك لأدهكار تنيه جن مالك اي سورة الونيك فضلتها سي اكي حديث اشي سي مصمد احمد مرنطي حيث ان رسول الله صلى الله عليه وسلم قال ان سورة في القرآن ثلاثين آية شفعت لصاحبها حتى غفر له تبارك الذي بيده الملك রাসুলল্লাহ সাল্লাহ আলসমের সাথ করেছেন যে কোরআনে পাখি একটি সুরা আছে যে সুরা আছে মাত্র ৩০টি আয়াত আর এই সুরাটা এত পাওয়ারফুল এই সুরাটা যে ব্যক্তি অন্তর দিয়ে পড়েছে আমল করেছে রেগুলার প্র্যাকটিস করেছে সেই ব্যক্তির পক্ষে কেয়ামতের দিন এই সুরাটা আল্লাহ তালার কাছে অনেক সুপারিশ করেছে যে আল্লাহ আপনি থেকে মাফ করে দেন তাকে মাফ করে দেন শেষ পর্যন্ত আল্লাহ তালা তার সুপারিশ কবুল করেন সুরা এই সুরাটির সুপারিশ তার পক্ষে কবুল করে আল্লাহ তালা তাকে মাফ করে দেন এবং আল্লাহ তালা তাকে জান্নাতে যাওয়ার জন্য তৌফিক দান করেন অন্য রেওয়ায় আসছে এটি আসছে মুসাদ আহমদ এবং তিরমিজিতে আরেকটি রেওয়ায়ত আসছে আমার সাদি আল্লাহ তালার বর্ণনা করেছেন কল কল রসল্লাহ সাল আলী আসসালাম সুরাত খাসম আনসাহুল না তবরান ইতিহাতটি এসেছে যে এমন একটি সুরা কোরআনে পাখে আছে সেই সুরাটি আমল করার কারণে ওই সুরার পক্ষে কেমতের দিন এত বেশি আল্লাহ তালার সঙ্গে সুপারিশ করতে করতে খাসামত মানে ঝগড়া করেছে আসলে আল্লাহর সঙ্গে ঝগড়া কেউ করে না বুঝা খুব বেশি বেশি করি বলেছে বারে বারে বলেছে আল্লাহ তালার কাছে এই সুরা যে এই লোকটা এই সুরাতে পড়ত তেলাওয়াত করত এর আমল করত যে আল্লাহ তালা তাকে যেন জাননাতে প্রবেশ করিয়ে দেন শেষ আল্লাহ তালা এই লোকে এই লোক কি জান্নাতে প্রবেশ করিয়ে দিলেন আরেকটি হাজির এসেছে হান্নার স্লাহ কেন হাত আলিফলামিম তানজিল অথবা তাবা রাকাল্লা দেবী আদিহীন মুুল্ক যে রাসুল্লাহ ঘুমতেন না রাতের বেলা শুতে গেলে ঘুমাতেন না এই দুইটা সুরা তেলাওয়াত না করে একটা হচ্ছে আলিফলামিম তানজিল মানে সুরা সজদাহ আরেকটি হচ্ছে সুর আল মুলক এই দুটো সুরা পড়ে তিনি তারপরে ঘুমোতে যেতেন এরপরে লাইফ বলেন তাউস থেকে ইফাত আব্বাস রাজি আল্লাহ তালা আনহুমা বলেন তিনি একজন লোককে ওসিয়ত করছিলেন নসিহত করছিলেন কালালিন আপনাকে এমন কোনো হাদিফের কথা বলবো যেটা শুনলে আপনি খুবই খুশি হয়ে যাবেন কওয়ালাব লোকটি বললেন ইয়ার হে সাহাবি আব্দুল ইমনি আব্বাস বলুন এত জরুরি কথা তো শুনতেই মনে চায় আপনি পড়েন ও আল্লে আহ্লাহ আপনার পরিবারের সদস্যদেরকে এটা শিখান ও জামিয়া সকল ফ্যামিলি বাচ্চা কাচ্চাকে অসুবি অোট বাচ্চাদেরকেও এমনকি যদি কোনো নেইবার থাকে মুসলিম তাদেরকেও শিখাই দেন এই সুরাটা ভালো করে পড়ুক এর আমল শিখিয়ে দেন ফাইন্িয়াহ এই সুরাটা নাজাত জোগাড় করে নিয়ে আসে এই সুরা নাজাতের ব্যবস্থা করে নাজাত মুক্তির ব্যবস্থা করে অল মুহু আল ইউনজি আহু মিন আদা বিহা মিন আদা বি এবং এই সুরা আরেকটি সুরা আল মুজা দেলা এই দুটা সুরা বড় আল্লাহ তালার সঙ্গে আমাকে ঝগড়া করবে অর্থাৎ বেশি বেশি করে আল্লাহ তালাকে বলবে যেন এই সুরাগুলোর আমল করনেওয়ালাকে আল্লাহ তালা মাফ করে দেন আজাব কবর থেকে নাজার দান করেন জাহান্নের আগুন থেকে নাজার দান করেন এরকম সুরা আল্লাহ তালা এই আলমুল্খকে এই মর্যাদা দান করেছেন কলা রসুল্লাহ সাল্লাহ আলী আসালাম আমি আশা করব যে আমার উন্মতে প্রত্যেকের দিলের মধ্যেই যেন এই সুইরাটা থাকে দিলের মধ্যে কিভাবে থাকবে সাহ করতে হবে মেমোরাইজ করতে হবে মুখস্থ করতে হবে আর এই সুইরাটাকে তেলত করতে হবে খালি এখানে থাকলো হবে না আর এটা অর্থ দিলের মধ্যে বুঝতে হবে কি অর্থ আছে এটা সম্পর্কে সচেতন থাকতে হবে এত ফজিলতে সুরাটার আমরা এখানে সুরার দিকে যাই আল্লাহ তালা সাত করেন তরাদি বিয়াদিহীন মূল কহ আলা কুল সে আল্লাহ অনেক পবিত্র অনেক বরকতে পরিপূর্ণ যে আল্লাহ হাতে যে মাবুদের হাতে বিয়াদিহীন মূল সকল ক্ষমতার উৎস আল্লাহ তালার হাতে সমস্ত ক্ষমতা আল্লাহ তালার হাতে কারো কোনো ক্ষমতা নাই সমস্ত মালিকানা আল্লাহ তালার হাতে কারো কোনো মালিকানা নাই আপনার আমার কাছে যে মালিকানা আছে এটা টেম্পোরারি আপনি আপনার বাড়ির মালিক গাড়ির মালিক টেম্পোরারি যে কোনো সময় আল্লাহ নিয়ে যেতে পারেন আপনাকেও তো নিয়ে যেতে পারেন থাকেন তো রাখেন তো আপনার বাড়ি তো কাজেই কোনো কিছুড়ি কেউ আসল মালিক না আসল মালিককে আল্লাহ তালা আসল মালিক আব্দুল আলিম ঠিকই বলেছিলেন একটা গানের মধ্যে পরের জায়গা পরের জমি ঘর বানাইয়া আমি রই আমি তো সেই ঘরের মালিক নই কথাটা কিন্তু খুব খাঁটি কথা পরের জায়গা পরের জমি আসলে তো আল্লাহ তালার এই জায়গা জমি দুনিয়া সমস্ত কিছু লিল্লাহিমুল কুসলামে বলার ঘর বানাই আমি কয়েকদিন থাকি আবার সেই ঘরের মালিকও আমি না আমি তো সেই ঘরের মালিক নই কারণ আমি মরে গেলে আবার আমার ছেলে ওয়ারি সে দাবি করবে অন্যেরা এই ঘরের মালিক হয়ে যাব আমি থাকবো না আর কপারে গির্কে মালিক থাকি নাকি তো মালিকানা শেষ এলো মালিকানা আর ক্ষমতা মূল সব আল্লাহ তালার হাতে চাবিকাটি আল্লাহ তালার হাতে লীলাহী মূলক ইসলামাবাদ আমাদের দেশের মুসলমানরা সংবিধানে লেখছে রাষ্ট্রে কি জনগণই ক্ষমতার উৎস ক্ষমতাটা কি জনগণের হাতে না আল্লাহ তালার হাতে আল্লাহ তালার হাতে ভোট দেয় না দেয় আজকে আপনারা ভোট দিয়ে মাথার উপরে উঠায় কালকে আপনারে ভোট দিয়ে না দিয়ে ডাস্টবিনে ফেলে দিবে এগুলা তো তারা করে কে করা এগুলো আল্লাহ আলবুল এতে কেন আমরা এসেন করি না মুসলমানদের ইমানই তো ঠিক নাই সংবিধান ভিতরে কুফুরে ঢুকাই উঠেছে সেক ঢুকাই রাখছে অথচ মুসলমান কলিল্লা হুমা মালিকাল্কুল্সা মূলকা বলেন সকল ক্ষমতার চাবিকাঠি আপনারই হাতে সকল ক্ষমতার উৎস আপনি মালিকানা আপনার হাতে তু তিল মুুল্কা ক্ষমতা যাকে চান আপনি দেন পরীক্ষা করার জন্য ক্ষমতা পায় কি করো আমি একটু দেখি। আর পাওয়ার পরে তো কাজে পাইছি তো পাইছি এবার এটার যথেচ্ছ ব্যবহার করবো যা করা লাগে সব পগটে ঢুকানের জন্য উঠে পড়ে লাগবে কিন্তু মানুষ জানে না তৃণমূলকে মানতে মূলকে তিন মানতে যখন চান দাঁত থেকে চান ছৌ মেরে নিয়ে যাবেন কিভাবে নেন আল্লাহ তালা ইতিহাসে এগুলা লেখা নাই কিভাবে নেন কত ইতিহাসে লেখা আছে আপনারা পড়েছেন কত ইতিহাস আপনাদের জীবনে তো দেখলেন পরে মানুষ ক্ষমতা পেলে আর হুঁশ থাকে না বেহুশ হয়ে যায় ক্ষমতার মতামততে মানুষ পাগল হয়ে যায় সরাকে ধরাকে সরা জ্ঞান করে কারণ হচ্ছে এগুলো কেন করে আসলে ইমানের এত কমতি আল্লাহ তালা দিয়েছেন তিনি পরীক্ষা করেন তিনি হিসাব নিবেন তার কাছে সব জবাব দেওয়া লাগবে কেউ পরমানের থাকতে পারবে না চলে যেতে হবে সে আসল দিন দিকে আসতেছে এই কথাগুলো বিশ্বাস করলে যকিন করলে ইমাম থাকলে মানুষ এরকম অপব্যবহার করতে পারে না তার হাতে সকল ক্ষমতা আছেই। এবং তিনি ক্ষমতা দেন নিয়ে যান একবার দিয়ে ফেললে আবার নিয়ে নিতে কি অসুবিধা আছে আপনি দুনিয়ার মধ্যে অনেক সময় কাউকে দিয়ে দিলে আবার নিতে পারেন না কাউকে যদি হেবা করে দেন রেজিস্ট্রি করে দিয়ে দেন কাউকে বাড়ির জমির মালিকেন হস্তান্তর করে দিয়েছেন এখন মাইন্ড দিয়ে দেওয়ার পরে বুঝাই দিয়েছেন এখন মাইন্ড চেঞ্জ করেছেন কারণ এখন আমি মাইন্ড চেঞ্জ করেছি আমরা ফেরত দাও সেখানে দিব না আর কি করতে পারবেন এখন কোর্ট কাছারি করে ফেল কারণ আপনি দিয়ে দিছেন আর এখন সদা নিতে পারবেন না তা আমার আল্লাহ তাল্লাহ কি এরকম অহু আল্লাহুল কাদ সে যদি বলে দেব না আমি ক্ষমতা পাইছি আর ছাড়বই না দেখি তুমি নাও কেন আমার আল্লাহকে আটকাইতে পারবে আহু আল্লাহন কদির কুদরত আল্লাহর এমন আছে তোমাদের বিশ্বাস করতে হবে তিনি নিতে পারেন খালি নিবেন কে দিয়েছেন আর তুমি আটকে ধরে রাখবা দিবে না তা হবে না তিনি পারবেন সক্ষম আল্লা দি খালাকাল মাউতাম হায়াতকুম আহসানু আমালা, সে আল্লাহ এমন দাতে পাক এমন সত্তা খালাকাল মাউতাল হায়াত যিনি মাউত এবং হায়াত মানুষের এই জীবন মৃত্যুর খেলা জন্ম হয় আবার মরে মরেজা এগুলো দান করেছেন কেন করেছেন লিয়াবলুয়াকুম তোমাদেরকে পরীক্ষা করতে আইকুম আহসানু আমালা কি পরীক্ষা করেন যে তোমাদের মধ্যে ভালো আমল কে করো এটা একটু পরীক্ষা করে দেখবেন তিনি সৃষ্টি করেছেন মউত। তিনি সৃষ্টি করেছেন জীবন আগে মৌত আসছে আপনার না আগে জীবন আসছে আপনার কোনটা আগে মৌত আগে কেমনি মৌত আগে ছিল চিকিৎসা ছিলেন না মৌতের মতো আপনার অস্তিত্বই তো নাইট তারপরে হায়াপ পেয়েছেন এখন আবার মৌত আসে এর পিছনে এটা যেমন সত্য এই জন্য আল্লাহ তার আগে মৌতের কথা বলেছেন যে আগে মৌত ছিলা তারপরে তোমার জীবন আসছে কোথেকে আসো কেমনি আসো এগুলো চিন্তা করা মাঝে মধ্যে আবার হতে পারে যে তুমি তো জীবন পেয়েছ এই জীবনটাই শুধু থাকবে না তোমার মৌত আসে আগে তোমাকে মৌতের কথা মনে করিয়ে দেয় জীবনকে এনজয় করতে চাও খুব বাঁচতে চাও বাতার জন্য কত কিছু লাগবে এগুলো চিন্তা করতে চাও মরার কথাও চিন্তা করো এই তোমার একদিন মূর্তি হবে সেটাকে এক নম্বর মাইন্ডে রাখো মৌতটাকে এক নম্বর রাখো জীবনটাকে দুই নম্বরে রাখো তাহলে তোমার অনেক কাজে লাগবে তোমার জীবন অনেক সোজা হয়ে যাবে তা আমরা মৌধকে কয়েক নম্বরে রাখছি আর জীবনকে কয় নম্বরে রাখছি মৌত গেছে দুই নম্বরে আর জীবন এনজয় করা এক নম্বরে চলে আসছে এদিক থেকেও আল্লাহ তালা আমাদেরকে ওয়ার্নিং দিচ্ছেন কারণ এই জীবনটা যদি কোন রকমে চলে যায় খুব কষ্টে হলেও যাহার নামের মতো কষ্টের কোনো জীবন আছে না এই জীবন খুব কষ্ট আসে যাহান নামের থেকে অনেক ভালো আছে কাজেই আর এই জীবনটা অনেক ছোট আহমদাল্লাহ আখেরাতের কষ্ট যদি হয় সেটা এই দুনিয়ার যে সুখ আছে সে তুলনায় কিছুই না আখেরাতের কষ্ট এত বেশি হবে কাজে ওইটার ব্যাপারে কোনো কম্প্রোমাইজ করা যাবে না হ্যাঁ ওইটার ব্যাপারে আর সেটা হল অনেক লম্বা দুনিয়াটা কষ্ট হলেও অল্প একদিন একদিন শেষ হয়েই যাবে সেই তোমার প্রায়োরিটি থাকবে আখেরাতের আখেরাতের প্রায়োরিটি অগ্রাধিকার এই দুনিয়াটা হল দুই নম্বর এটা যারা বুঝতে পেরেছেন তারা সঠিক বুদ্ধিমান আর যারা আমরা এখনো বুঝতে পারিনি দুনিয়া এখনো মাথার মধ্যে এক নম্বর আছে মৌ তারা আখরা হয়ে গেছে দুই নম্বর তারা আমরা কি বুদ্ধিমান তারা বোকা এই জন্য একটা হাজিফে রসুল্লাহ সাল্লাহের সাথ করেছেন আল কাইয়েসু মানু ও সত্যিকার জ্ঞানী বুদ্ধিমান হচ্ছে ওই লোক যেই ব্যক্তি নিজের নকসের লাগামকে ছেড়ে দেয় না কন্ট্রোল করে রাখে নফ্সে এটা চায় সেটা চায় যা পারে খুব কন্ট্রোল করে আর আখেরাতে ও আমির আলিমা মত মৌতির পরে কি হবে ওইটার জন্য তার পেরেশানি বেশি ওইটার জন্য বেশি কাজ করে দুনিয়ার জন্য কম করে আখেরাতের জন্য বেশি করে সেই ব্যক্তি আসল কাইয়েস আসল বুদ্ধিমান কারণ মান আত্মা নকশাহু হাওয়া আহা আর ব্যর্থ ব্যর্থ হয়ে গেল সফল কাম হল না নাকাম হয়ে গেল ওই লোকটা যে ব্যক্তি নিজের নকশাকে অ্যালাউ করলো তুমি কি চাও সব নাও নকশা যেটা চাও ওইটা দিয়ে দেয় নকশাকে আর আখরাতের ব্যাপারে চিন্তা করে ও তেমন না আল্লাহ আমানি আল্লাহবশ এসে এখন আখেরাতের একটু বুড়ো হই তারপরে কিছু আমন তেমন মরে গেলে আল্লাহ তালা লাভ করবেন আল্লাহ তর রহমানুর রাহিম একটা কিছু করে দিবেন এইরকম তার কাছে খুবই হালকা হয়ে গেছে আখের আত্মা শুধু এই দুনিয়ার নগদ পাওনাটা এক নম্বর প্রায়োরিটি হয়ে গেছে বলেন তো ভাই পৃথিবীর অধিকাংশ মানুষ দুনিয়াটা অত্যন্ত গুরুত্বপূর্ণ আখের বেশ হালকা এরকম নয় কি এমন কি তারা মুসলিম তাদের মধ্যেও এক নম্বর কোনটা এটা কিন্তু একেবারে উল্টা আমরা কিন্তু উল্টা জগতে আসি আমাদের মাইন্ডকে চেঞ্জ করতে হবে সাহাবাইকে রবরিদ আলিম আজমাই যেভাবে রাসুল্লাহ সাল্লাহ সামদিকে শিখে দিয়ে আখেরাতকে প্রায়োরিটি দিয়েছিলেন সময় আখরাত নাম্বার 1, দুনিয়া নাম্বার টু এই পর্যায়ে না আসা পর্যন্ত আমরা আসলেই বুদ্ধিমান না বুদ্ধিমানের বিপরীত কি বোকা আমরা বোকা আমাকে আমরা যারা এত বেশি দুনিয়াদার যে যত বেশি দুনিয়াদার সে তত বড় বোকা তত বড় বেকুফ আর যে ব্যক্তি দুনিয়াকে একটু কম মোহব্বত করে আখ্রাতের ব্যাপারে বেশি কনসার্ন সব খান্লাহ এই লক্ষ্যে আল্লাহ তালা বুদ্ধিমান হওয়ার তফিক দিয়েছেন আল্লাহ তালা আমাদেরকে তাদের অন্তর্ভুক্ত করুন সেই জন্য লেয়াবলুয়ক কেন এই হায়াত মহদ দিলেন আসলে এই দুনিয়াতে পাঠিয়েছেন কেন একটু কয়েকদিনের পরীক্ষার জন্যে আমালা কার আমল কত সুন্দর আমল নিয়ে আল্লাহর কাছে যায় হিসাবের মধ্যে ভালো ভালো নেক আমল নিয়ে যায় এইটা একটু আল্লাহ বেশি করে করার সুযোগ দিয়েছেন তোমাদেরকে এই কাজটা করার জন্য এখানে পাঠিয়েছেন বেশি করে আখড়াতে কিছু সম্বল অর্জন করে যত তাড়াতাড়ি পারো বস্তা ভর্তি করে ফেলো আল্লাহর কাছে হিসাব দেওয়ার জন্য চলে আসো যখন ডাক দেবো তাহলে আমরা মনে করছি কয় কি এত তাড়াতাড়ি যাওয়ার জন্য তো আসি নাই এত মজা লাগে দুনিয়ার মধ্যে এখনো বাড়ি হয় নাই এখনো গাড়ি হয় নাই এখনো কি হয় নাই এত মজা লাগে দুনিয়া এত তাতে সে ছেড়ে যাই কেন তো এটা যে আসলে এখানে থাকার জন্য কয়েক দিনের জন্য আসল ব্যবস্থা থাকার জন্য কোথায় আখের এই কথাটা কিন্তু আমরা ভুলে যাই আপনি যদি এখান থেকে রওনা হয়ে যাবেন বাংলাদেশে আপনি প্লেনে যাচ্ছেন প্লেনে আপনি মুসাফির প্লেনের মধ্যে কেউ মনে করে প্লেনের মধ্যে আমার জিন্দিগি এটাই আমার সংসার এটাই আমার বাড়ি ঘর এখানে এটা আমার বসত বাড়ি লোকে পাগল মনে করবে রাখি আরে ব্যাটা তুমি তো প্লেনে উঠছ ট্রেনে উঠছো তোমার গন্তব্যস্থলে যাওয়ার জন্য এটা তোমার কোনো থাকার ঠিকানা না কিন্তু ওইটাকে যে লোক থাকার ঠিকানা মনে করে ফেলে সে লোকটা সত্যি বোকা আমাদের অবস্থাই হয়েছে সল্লাহ বলেছেন তুমি মুসাফের মতো থাকো মনে হয় এই দুনিয়া তুমি মুসাফির এখানে তোমার কোনো পারমানেন্ট ঠিকানা নাই কিন্তু আমাদের সবারই পার্মানেন্ট ঠিকানা আছে তাই না এটা স্থায়ী ঠিকানা আর একটা অস্থায়ী ঠিকানা তো আমরা পার্মানেন্ট ঠিকানা ফর্ম করার জন্য লেখি মনে করছি এটা আসলেই বোধে পারমানেন্ট ঠিকানা হয়ে গেছে কিন্তু একটা গাড়ির টাম পড়ানি এই কথাটা আমরা মনে করতেই পারি না যে পার্মানেন্ট ঠিকানা তো হওয়া দরকার তার মানে অত্যন্ত খারাপ আর একটা পারমানেন্ট ঠিকানা আছে ওইটা কোন রকমই মেনে নেওয়া যাবে না লাইয়া ব্লুকুম আইকুম আস্তানু আমলা কে সুন্দর আমল করে নিয়ে আস এখানে আরেকটা প্রিন্সিপাল আছে ওসুল আছে যে আল্লাহ তালা সুন্দর আমল চান কি চান সুন্দর আমল আইকুম আসানু আমলা এখানে আল্লাহ তালা এটা বলেন না আইকুম আকসারু আমালা, কার আমল অনেক বেশি এটা বলেন নাই কি বলেছেন তার আমল কত সুন্দর এই সুন্দর আসান আমল বললেন বেশি আমল বললেন না কেন কারণ হচ্ছে আল্লাহ তালা কোয়ালিটি চান কোয়ান্টিটি চান না কতগুলো পরিমাণ কত বেশি এটার চেয়ে আল্লাহ তালা বেশি গুরুত্ব দেন কোনটা সুন্দর কত হয়েছে কেউ নফল নামাজ পড়তেছেন দশ টাকা পড়তেছেন প্রত্যেক দুই রাখাতে পাঁচ মিনিট করে মাত্র লাগলো বিশ মিনিটে দশ আঘাত হয়ে গেছে হ্যাঁ মোটামুটি মোটাই পড়ে যায় তার চেয়ে আপনি ভালোই পড়েছেন কিন্তু কোন এক লোক তিনি আবার এত ভালো করে পড়েন দুই রাখাতে তার বিশ মিনিট লেগে যায় এত ভালো করে রুকু শ্রদ্ধা করেন এত সুন্দর করে পড়েন বলেন দেখি আল্লাহ তালা কোনটা বেশি পছন্দ করবেন ওই দুই রাখাতে টান আর দশ আঘাতের এটা বুঝে আসে না আমাদের লোকেরা বুঝে না অন্য আরব দেশের লোকেরা কিছু বুঝে কিন্তু ইন্ডিয়া পাকিস্তান বাংলাদেশের লোকেরা বুঝে না এই জন্য তারা বিশ্ব আকার তারাবি পড়বে এত কুইক যদি হাফেজ সব এটি লেট করেন এই তাদের কষ্ট শুরু হয়ে গেল তারপরে তাদের বিভিন্ন কথাবার্তা শুরু হয়ে যাবে এত স্লো কেন তাড়াতাড়ি শেষ করেন আজ যে যত তাড়াতাড়ি শেষ করে তত এক্সপার্ট হাফেজ তত ভালো তার প্রশংসা না বোঝার কারণে আমরা একেবারে মাঝে মাঝে বাচ্চার চেয়েও কম বুঝি আমাদের অবস্থা হয়ে গেছে এটা তো আহ লোকের বিদায় করে দেওয়া কোনো দরকার নেই যেভাবে আমাদের হাবে সাবেশই পড়ে আমাদের দেশে এমন দৌড়ে একা টান দিবে আর সাথে উপর আগে লম্বা একটা টান দিয়ে তাহলে পেতে যাবে একটা প্যাটার্ন হয়ে গেছে এই প্যাটার্নে লোকেরা অভ্যস্ত হয়েছে বলে তারাবি তো এমনিই পড়তে হয় স্লো উপলক্ষে তারাবি হল নাকি আল্লাহ তালা আমালা ভালো কোয়ালিটির আমল পছন্দ করেন বেশি এতগুলো না এত লম্বা বিশ টাকাচ্ছে যদি আপনি একটু এত কুইক তাড়াতাড়ি বিশ্বা কাতাতেছে যদি আপনি দশ টাকা পড়েন আর পারেন নাই শরীরে কুড়া না টায়ার লাগছে ঘরে চলে গেছেন অনেক ভালো আছেন তাড়াতাড়া করে বিশ্বকাত পড়াচ্ছে দুই নম্বর প্রিন্সিপাল হল আইক মাস্টর আমল আর তাফসিরে এসেছে ফজালিমা আয়াদ রহমতুল্লাহ আলী বলেছেন যে লাউকালুল আমল আমাল ইল্লা তাই আল্লাহ তালা কাছে দুইটা শর্ত ছাড়া কোনো আমল আল্লাহ তালা কবুল করেন না আসানু আমল আর হচ্ছে যে কোনো আমল নেক আমল করবেন তার মধ্যে দুইটা শর্ত থাকা লাগবে এই দুইটা শর্তের একটা মিস হয়ে গেলে এই আমলকে আল্লাহ তালা কবুল করবেন না দুইটা শব্দের এক নম্বরটা হচ্ছে লিল্লাহ ঝিল্লাহ বিল এখলাস একমাত্র আল্লাহ তালার উদ্দেশ্যে পিওর তাও হিদ যেখানে কোন রিয়া থাকবে না একদম খালিস আল্লাহর জন্য করতে হবে আমলটা যেমন আপনি মসজিদ বানাইলেন গ্রামের মধ্যে এখান থেকে অনেকগুলো টাকা দিয়া আপনার উদ্দেশ্য যদি থাকে লোকেরা বলবে অমুক লন্ডনে সায় মসজিদ বানাই দিছে আপনার কথা সবাই বলুক খুব থ্যাংক ইউ জানাক আপনাকে দেশে গেলে সবাই আপনার পিছনে আপনাকে মোবারকবাদ জানাক খুব নাম কাম হবে এই নিয়েতে কলেজ বানান এই নিয়েতে মসজিদ বানায় এই নিয়েতে রাস্তা বানায় এই নিয়েতে মাদ্রাসা বানায় কত কিছু বানায় না এখনো বানায় তো লোকেরা দেখবেন বহুত লন্ডনেরা গিয়া এখনো বানায় উদ্দেশ্য কি নাম কাম খ্যাতি কুরানো এইরকম নাম যশ ছ্যাতি যদি কারো টার্গেট থাকে আল্লাহ তালা সেটা কবুল করেন না আর যদি বলেন যে আল্লাহ এক কাজ করি আপনি ফিফটি পার্সেন্ট নেন আর আমার ফিফটি পার্সেন্ট থাকুক তাও হবে আল্লাহ তাল্লাহ বলেছেন আনা না আজ আমি এমন এক অস্তিত্ব যে কোন পার্টি পার্টনারশিপ বিলিভ করি না এদের সাথে পার্টনারশিপ খুব খুব একটা পপুলার শব্দ পার্টনারশিপ আল্লাহ তালা বলে কোনো পার্টনারশিপ নেই আমার কাছে তুমি যদি বলো যে দিলাম আমার লফ্সের জন্য রাখলাম না অর্থাৎ অমুককে দিলাম সেটা আমি কোন এই নাইনটি কবুল না আমাকে দিলে পুরো সরুয়ানা দেওয়া লাগবে হান্ড্রেড কোন রকমের পার্টিসিপেশন হবে না তাহলে আল্লাহ তালার জন্যই করতে হবে মসজিদ বানালে কার জন্য বানাতে হবে আল্লাহ তালার জন্য বানাতে হবে করতে হলে আল্লাহ কবুল করবেন এ নিয়ে তো হবে টুপি মাথায় নিতে হলে আল্লাহ কে খুশি করার জন্য নাকি চেয়ারম্যান ইলেকশনে দেওয়া এখন থেকে টুপিরা মাথায় দেওয়া শুরু করে এরকম দেখানোর জন্য ভোট পাওয়ার জন্য হেল আল্লাহর জন্য না করে কিভাবে আল্লাহ সেটা কবুল করবেন না দুই নম্বর হচ্ছে আল্লাহর জন্য করলে শুধু হবে না আরেকটা শর্ত আছে বলে আবার কি আল্লাহর জন্য করলেই তো যে তরিকায় করতেছেন এই তরিকাটা রসুল্লাহ সাল্লাহ তরিকা মোতাবেক হওয়া লাগবে তিনি এই তরিকাকে অ্যাপ্রুভ করেছেন কিনা এই তরিকা আমল করেছেন কিনা করতে বলেছেন কিনা ওনার তরিকায় না হলে আল্লাহ তালা কবুল করবেন না ওনার তরিকা আবার কোনটা যেমন নামাজ পড়তে গেলে সল্লুক আমার এই উসল্লি কুসল্লি যেভাবে তিনি নামাজ পড়েছেন সেভাবে নামাজ পড়তে হয় করতে হলে কিভাবে রেকের করতে হবে কি আমাদের দেশের কোন বিশেষ তরিকাই করবেন না রসুল উল্লাহাম তরিকা করবেন তরী দরকার কি আমাদের দেশে তো আসলে অনেক সুন্দর তরিকা আছে মাইকের মধ্যে সারা রাত্র কিভাবে জেকের করা যায় আর লোকেরা ঘুমাইতে পারে না এরকম দিকের রসুল উল্লাহ আসাম করছিলেন কোরআন তেলাবাদ করতে হলে তিনি বলছেন যে এক সপ্তাহে করা তার কমে তেলাওয়াত করো না একজন বেশি পিড়িয়ে করছে করছে যে কম পক্ষে তাহলে তিন দিন নেও তেলাওয়াত শ্বাস করতে হবে আমাদের দেশের লোকরা বলছে আমাদের কাছে আরো এক্সপ্রেস তরিকা আছে এক রাগে ছবি না খতম এক্সপ্রেস এই সব কারবার আমাদের দেশে পরিমাণ এত বেশি আছে তো এই তরিকা আল্লাহ তাল্লাহ যদি আল্লাহর নিষেধ করে থাকেন করলে আল্লাহ কি কবল করবেন এরকম বহু কাজ আছে রসুল্লাহ সাল্লামের তরিকা মোতাবেক না করলে কোন এবাদতকে আল্লাহ তালা কবুল করেন না তাহলে আল্লাহর জন্য করতে হবে আর অন্য কোন মতলব নিয়েও থাকতে পারবে না দুই নম্বর হচ্ছে রসুল্লাহ সাল্লাহ সালের মোতাবাত সুন্নত রসুলের অনুসরণ করে প্রত্যেকটি কাজ করতে হবে কোন কাজ কেমনি করতে হবে বিশেষ করে এবাদতের মধ্যে ব্যবসা বাণিজ্য অথবা খাওয়া দাওয়া রসুল্লাহ সাল্লাহ সবসময় ভাত মাছ খান নাই আপনি খাইতে পারবেন আপত্তি নাই খাওয়ার দাবার চলাফেরা এগুলো আপনি কাপড় চোপড় আপনার দেশের আবহাওয়া অনুযায়ী পড়তে পারবেন অসুবিধা নাই তিনি রুটি বেশি খাইছেন আপনি এই জন্য রুটি বেশি খাওয়া লাগে ভাত কমাই দিতে হবে এমন কোনো শর্ত নাই তিনি খেজুর বেশি খাইছেন এখন আপনি একটু কলা বেশি খান তাদের কোনো আপত্তি নাই এগুলো তো নিয়ে ব্যাপারে অসুবিধা নাই কিন্তু এই বাধাতের ব্যাপারে তিনি যে তরিকায় করেছেন তার বাইরে একটু এক কদম আগানো কমানো বেশি কম করা শুধু নাই এই জন্য এই বাধাতাও এই বাধাতার সামনে বলতে হবে আমি থেমে যাব আমার এক কদম বাড়বো না কিভাবে রসুর উল্লাহালের সঙ্গে মাদত করেছেন হুবহু ওই তরিকায় ইবাদত করব এই জন্য আসসানুল আমলার এই তাফ সিরে সদর আয়াদ রহমতুল আল্লাহ বলেছেন দুইটা শক্ত হলে আমল আহসান হয়ে যায় খুব সুন্দর হয়ে যায় সেটাই আল্লাহ তালা কবুল করেন আহুল আজিজুল কফুর আল্লাহ তালা তিনি হচ্ছেন আজিজ এবং কফুর আজিজ হচ্ছেন যে আল্লাহ তালা সকল কিছুর ক্ষমতা রাখেন অ্যাগেইন যিনি অত্যন্ত শক্তিশালী আলির অর্থ হল অত্যন্ত শক্তিশালী যাকে কেউ কোন দিন পরাজিত করতে পারে না তাকে চ্যালেঞ্জও করতে পারে না তিনি হচ্ছেন কে আল আজিজ আল্লাহ আর তিনি হচ্ছেন আল গাফুর আমরা তো অনেক ত্রুটি করে ফেলি অনেক গুণা করে ফেলি কিন্তু আমরা যদি চাই আল্লাহ তালার কাছে মাফ চাই আল্লাহ কাছে ক্ষমা প্রার্থনা করি শক্তিশালী হওয়ার কারণে তিনি দয়া মায়াহাহীন তা না তিনি মাফু করতে পারেন অনেক সময় যারা বেশি পাওয়ারফুল অত্যন্ত শক্তিশালী তাদের দিলে দয়া মায়া আবার কম কিন্তু ঠিক না। যারা খুব বেশি বড় শক্ত ক্রিমিনাল তারা ক্রাইম করতে জানে তাদের দিলে দয়া মায়া থাকে কিন্তু আল্লাহ রব্বুল আলমী তিনি অত্যন্ত শক্তির অধিকারী মহাশক্তিশালী কিন্তু তার অর্থ এত পাওয়ার সত্ত্বেও তিনি অনেক মাফ করে দেন এটা কিন্তু ইউনিক এটা কোনো সৃষ্টির মধ্যে নাই আপনারা রেসলিং দেখেন মাঝে মধ্যে এইগুলো দেখেন যে বেশি পাওয়ারফুল সে এমন মারে নাকটাকে উল্টেই দেয় দয়া মায়া নাই পাশ করতে হবে তা মারামারি লাগে তার শক্তি বেশি যা শক্তি কম তারে দেয় একদম ভালো করে দফা রফা করে দয়া মায় থাকে না শক্তি হইলেই মানুষের এই যে বৃহৎ শক্তিগুলো সুপার পাওয়ারগুলো সারা দুনিয়াকে দখল করতেছে পকেটে ঢুকাইতে চায় যেখানে যেই দেশের সরকারকে উৎখাত উৎখাত করাই দেয় তাকে ক্ষমতা আছে আনতেছে কতদের দখল করার চেষ্টা করছে সৈন্য নিয়ে ঢুকাই দিচ্ছে ক্ষমতা হয়ে গেলে মানুষের দয়া মায় উঠিতা। কিন্তু আল্লাহ রবুল্লা আলম এমন ক্ষমতা পান যিনি দয়া মায় ভর্তি তিনি গাফুর তিনি রহিমকে মানুষকে মাফ করে দেন জনাকি হাউজ অফ শাউরিজ অ্যান্ড সুইটস এর পক্ষ থেকে আমাদের অগণিত ক্রেতা ও গ্রাহকদের জানায় আন্তরিক শুভেচ্ছা আমাদের রয়েছে জামদানি কাটন সিল্ক জর্জেট নানা ধরনের শাড়ি বিপুল সমাহার এখানে আপনি আরও পাচ্ছেন সেলোয়ার কামিজ থ্রি বিভিন্ন বয়সের ক্রেতাদের জন্য আকর্ষণীয় পোশাক এছাড়াও রয়েছে লেটেস্ট মডেলের এক্সক্লুসিভ জুয়েলারি সামগ্রী জোনাকি হাউজ অফ শাউরিজ অ্যান্ড সুইটস ওয়ান থার্টি আল্লাহ সে আল্লাহ তিনি কি পরিমাণ শক্তির অধিকারী তার কি পরিমাণ ক্ষমতা তোমরা কি কোনো সময় চিন্তা করো আল্লাহ হালাকা যিনি সৃষ্টি করেছেন সাব আসামিউ এই আকাশ একটার পরে একটা তিবাক এক আকাশের উপরে আরেক আকাশ সবগুলা আবার এরকম একসঙ্গে যেন এগুলাকে আবার আলাদা করেছেন এক এক আকাশের ভিতরে আরেক আকাশ পর্যন্ত এই বিশাল জগৎ মহাশূন্য অনেক সৃষ্টি রয়েছে এই বিশাল বিশ্ব সৃষ্টি যার সে আল্লাহ এই আল্লাহর ক্ষমতার কথা পরিধি করতে হতে পারে তোমরা এবার চিন্তা করে দেখো না তার রাফি খলকে রহমান আর এই বিশাল সৃষ্টির মধ্যে তুমি কি কোনো ত্রুটি দেখতে পাবা যে এখানে এরকম করছে কেমন তো একটু উল্টোবাল্লা লাগে এভাবে এরকম ঘুরাই দিলে কেমন হতো এরকম তুমি কিছু পাবা না। পাহাড় পর্বত নদী নালা দ্বীপ সাগর সমুদ্র সব কিছু এত সুন্দর করে সেট করা আছে তুমি গিয়ে বলবা না যে এখানে একটু বেশি মাটি হয়ে গেছে ওখানে মাটি একটু কম হয়ে গেছে এখানে উঁচু হয়ে গেছে খারাপ দেখা দেয় ওখানে নিচু হয়ে গেছে খারাপ দেখা দেয় তুমি টাকাও তো দেখি কোন জায়গায় অসুস্থ হয়েছে বলো কোথায় ত্রুটি আছে বলো প্রথমে দেখো মা তারা ফিফালকুর রহমান আল্লাহ সৃষ্টির মধ্যে কোন ত্রুটি তুমি দেখতে পাবে না আবার দেখো আল্লাহ সৃষ্টি অমুক জায়গায় ত্রুটি আছে বাইট করার জন্য আর একটু চিন্তা করো দেখি আর একটু গবেষণা করো আর একটু ভালো করে দেখো রিসার্চ করো হালতা রমিন ফুতুর তুমি দেখতে পাবে কোন সৃষ্টি কোনো ত্রুটি মধ্যে কোন সৃষ্টির মধ্যে কোনো ত্রুটি পাইলে না আবার দেখো ফের যাও তুমার এলাই কালবাস আবার দেখো পুন পুন দেখো বারে বারে দেখো সৃষ্টির মধ্যে দেখো তুমি আল্লাহ সৃষ্টির মধ্যে ত্রুটি নোট করো খুঁজে বের করো তুমি চেষ্টা করে দেখো ইয়ান ইলাইকাল বাসারু বাসা রোখা আসে এই চ্যালেঞ্জ নিয়ে তুমি যখন চেষ্টা করতে থাকবা তোমার দৃষ্টি তোমার কাছে আবার ফেরত আসবে ছোট হয়ে জলিল খার হয়ে তোমার মতন ছোট সৃষ্টি গেছো আল্লাহর সৃষ্টির মধ্যে খুঁত আবিষ্কার করতে তোমার মতো ছোট্ট জিনিস গেছো আল্লাহ তালে এটা ঠিক করেন নাই নাউজ আমাদের দেশে প্রায়ই পাওয়া যায় নাস্তিক আর নাস্তিক মার্কার লোকগুলো বলে যে আল্লাহ মধ্যে নারী পুরুষের সাম্যতার বিধান নাই ছেলে মেয়ের মধ্যে বাপের সম্পদের মধ্যে নাই নারী নীতি কায়েম করে এটাকে আদায় করতে হবে ছেলে আইনে এখন কাজ তো আল্লাহ তালা ভুল করেছেন নাউজুবিল্লাহ এরকম বিধান দিতে গিয়ে যে ছেলে আর মেয়ে সমান সমান না পাইয়া মেয়ে ছেলের অর্ধেক পাবে এটা কি আল্লাহ তালা একটা ত্রুটিমূলক বিধান দিয়েছেন ত্রুটিপূর্ণ বিধান দিয়েছে। সমান সমান দেয় অর্ধেক দিতে গেছে অর্ধেক কয়জনে দিশের হাত তোলেন দেখে অর্ধেকও দেয় না আর তারা মানে বরঞ্চ যৌতুক আদায় করে আরও জানে শ্বাস করে আর সমান সমান দিলে বুঝে ভাগ করে দেবে আল্লাহ থেকে বেশি বুঝে গেছে তো পেলে আল্লাহ মানুষের দেয় না তো আল্লাহ তো দিতেন সমান সমান দিলেন না কেন মহিলাকে ঘরে এনে খোর পোষ কাপড় সপর মোহরানা সকল কিছু স্বামী পেয়ে করবে মহিলা ঘরের মধ্যে রানী মতো বসে থাকবে আর বাড়ি করে দেখাশোনা করবে তিনি যদি চাকরি বাকরি কাজকর্ম না করেন স্বামীর কোন সুযোগ নাই তাকে পুশ করে কাজ করতে বাধ্য করার যে টাকা পয়সা রুজি করে নিয়ে আসো রুজিরোধ করার দায়িত্ব আল্লাহ তাহলে কাকে দিয়েছেন স্বামীকে দিয়েছেন তো তো বাপের ঘর থেকে তো অর্ধেক ভাবে এটা তো থাও তা আল্লাহ তারা কোনখান দিয়ে বেঞ্চ আপ করলেন তাহলে যে ব্যক্তি আল্লাহ সৃষ্টির মধ্যে আল্লাহর বিধানের মধ্যে কোনো ধরনের ত্রুটি আবিষ্কার করতে চায় সেই ব্যক্তি জলিল খার হবে তার দৃষ্টি তার দিকে ফেরত টায়ার্ড হয়ে হয়রান হয়ে ফেরত আসবে সে আফসুস করবে সে টায়ার্ড হয়ে যাবে কোনদিন আল্লাহ সৃষ্টির মধ্যে কোন খুদ বে করতে পারবে না কোন ত্রুটি বে করতে পারবে না খালি ত্রুটি না তুমি ত্রুটি ঘুষতে যাও কত সুন্দর করে সৃষ্টি করেছি তা কি তুমি চিন্তা করেছি আরে দেখো আমি নিশ্চিতভাবে কত সুন্দর করেছি আসমানকে এই দুনিয়ার আকাশের দিকে তাকা তুমি তো এর পিছনে দেখো না উপরের আকাশে তো কিছু দেখো না খালি তোমার মাথার উপর যে আকাশ আছে এর মধ্যে আমি মাসাবিষ বানিয়েছি আলোর প্রদীপ বানিয়েছি আলোর বাতিদান বানিয়েছি তারাগুলোকে আর ওই যে আল্লাহ রুজু মাল্লিশ আর এগুলো থেকে আমি শয়তানের জন্য সলাকা নিক্ষেপ করার অগ্নি সলাকা নিক্ষেপ করার ব্যবস্থা করেছি ও আদনা লাহুম আজাব আর নাফরমান শয়তান জন্য আমি জাহান নামের কঠিন আজাব আগুন তৈরি করে রেখেছি তাহলে আল্লাহ তালা আকাশকে কত সুন্দর করেছেন এই নীল আকাশ কি সুন্দর লাগে আবার ম্যাগ থাকলে সেটাও সুন্দর লাগে আমরা তখন এরোপ্লেন ম্যাগের উপরে যাই সেটার কত সুন্দর আছে আবার আকাশ যখন খালি থাকে তারকাগুলো সুন্দর করে ভেসে উঠে আকাশের চতুর দিকে স্বামিয়ানার মধ্যে এই সুন্দর তারা গুলো কি সুন্দর দেখা যায় আর এই আকাশের মধ্যে এত সুন্দর একটা বিশাল একটা সাদ স্বামিয়ানা একটা পিলারও নাই আমাদিন তারাও নাহা, একটা পিলারও দেখানা কে ধরে রেখেছে এত সুন্দর একটা সৃষ্টি এগুলো দেখো কত সুন্দর করে আমি সৃষ্টি করেছি তোমরা খুব ধরতে চাও খুব তো দূরের কথা সৌন্দর্যে পরিপূর্ণ করে রেখেছে এখন এই যে মাসাবি আসে তারাগুলো নক্ষত্র তারা এগুলো কি এগুলো এখানে বলা হল যে এগুলো আলো আবার বলা হচ্ছে এগুলো রুজু মালয়েশিয়াত শয়তানকে নিক্ষেপ করার জন্য ব্যবহৃত হয় এই রাতের তারাগুলোর অনেকগুলো ফাংশন আছে এই যে বড় বড় তারা আছে ওগুলাই শয়তানকে নিক্ষেপ করা হয় না ছোট ছোটগুলো অথবা এই বড় তারাগুলো থেকে আলো নিয়ে এক ধরনের আলোর লাইটের মতো তৈরি করে শলাকা তৈরি করে শয়তানদেরকে নিক্ষেপ করা হয় কারণ আপনার জানেন শুরু জিন যখন আসবো আমরা তা সিরে এই পাড়ার মধ্যেই আসে যে শয়তান জিনরা ফেরস তারা আল্লাহ তালার হুকুম কার্যকরী করার জন্য যে মশাওয়ারা করে পরামর্শ করে কোন জায়গায় বন্যা হবে কোন জায়গায় ভূমিকম্প হবে কোন জায়গায় কে মারা যাবে এই খবরগুলো হয় আকাশে ফেরেশ এগুলো নিয়ে একজিক্রিট করার জন্য একে অপরের সঙ্গে কথাবার্তা বলা বলি করেন এগুলো চুরি করে শুনে নিয়ে আসে এসে গণকদের কাছে দিয়ে যায় গণকরা জিনের সঙ্গে যোগাযোগ করে কিছু আগাম দিয়ে একটা খবর দিতে পারে আর তার সঙ্গে আরো একশোটা মিথ্যা যোগ করে মানুষকে ধোকা দেওয়ার জন্য এই যে কথা চুরি করতে যায় আল্লাহ তালা চান তারায় কথা চুরি করে আনুক আল্লাহ তালা তাদেরকে সলাকা নিক্ষেপ করেন ফেরস তারা তাদেরকে শলাকা নিক্ষেপ করে হটিয়ে দেয় তারপরেও তারা চেষ্টা করে এবং চেষ্টা করতে গিয়ে তারা অনেকে আগুনে শলা কা মারাও যায় মরার আগে পরবর্তী দনকে চিৎকার করে বলে যায় এই খবর আম ছিলাম এভাবে করে তারা পাস করে যায় কিছু যাই হোক এটা একটা কাজ আর আকাশকে সুন্দর করে দেওয়াটা একটা কাজ আবার বড় বড় সে তারা বড় বড় তারাগুলো দিয়ে আগের জমানায় নাবিকরা জাহাজ নেভিগেট করতেন মরুভূমিতে রাস্তা চিনতে হলে পূর্ব না পশ্চিম উত্তর না দক্ষিণ এটা বোঝার জন্য রাস্তা সীমানা মানচিত্র ম্যাপ এগুলো পাওয়ার জন্য কিন্তু এইগুলোর অনেক সার্ভিস আছে তারাগুলো এই জন্য কাতা তারা হত আলই বলেন হলে কথা দিন নুজুম লিস তারাগুলোকে আল্লাহ তালা তিনটি সার্ভিস দেওয়ার জন্য সৃষ্টি করেছেন খালাকা আল্লাহ জি লিসামা। একটা ফাংশন হল আকাশের সৌন্দর্য বৃদ্ধি করা মিটমিট করে জলে তারা গুলো রাতের বেলা আকাশের দিকে তাকালে কত সুন্দর লাগবে আমাদের এই দেশে দেখতে পাই না এখানে এক নম্বর হল আপনার ওয়েদার ক্লিয়ার থাকে না দুই নম্বর হচ্ছে লাইট থাকলে শহর অঞ্চলে সহজে তারা দেখা যায় না গ্রামে যখন আমরা শিলাপনে আসে তো সারা আকাশে কি পরিমাণ তারা আছে গনে শেষ করা যায় অসংখ্য অগণিত আর সেগুলো সারা আকাশকে আলো করে রেখেছে এটা একটা বিশাল সৌন্দর্য জিন এই দুই নম্বর হচ্ছে আহ রুজুমান নিঃসায়াত শয়তানদেরকে সলাকা নেওয়ার জন্য ওই তারাগুলো থেকে কিছু আলো নিয়ে কারণ একেবারে তারা তো অনেক বড় বিজ্ঞানীর এখন আবিষ্কার করেছে যে কোনো কোনো নক্ষত্র বিশাল এই দুনিয়ার থেকেও বড় কারণ এত বড়টা শৈতানকে মারার দরকার নাই ছোট ছোট শলাকার মতো ওখান থেকে বের করে নিক্ষেপ করার ব্যবস্থা আছে কাজে কিছু আছে অতি ক্ষুদ্র বা এগুলোর অংশ বিশেষ হিসাবে আগুনের শলাকা সেগুলো অবশ্য তৈরি করা হয় নাই সেগুলো আরেক গ্রুপের তারকা আর এই বড় বড় গুলো যেগুলো আমরা দেখি পারমানেন্টলি আছে এগুলো শয়তানকে নিক্ষেপ করা হয় না আর তিন নম্বর হচ্ছেন আলামা তিন ইহতা অন্য আয়াতে আল্লাহ তালা বলেছেন যে এগুলো তোমাদের জন্য সাইন হিসাবে আলো দেয় সৌন্দর্যও আছে আবার সাইন কোন দিকে যাবে রাস্তা কোন দিকে জাহাজ কোন দিকে চালাবে অন্ধকার সাগরের মধ্যে এই তারা দেখে দেখে নাবিকেরা চালাত এই তিনটি কাজের জন্য আমরা আল্লাহ তালা এই তারা তারকাগুলিকে সৃষ্টি করেছেন আবার ওই যে শেষে বলেছিলেন শয়তানকে মারার জন্য ব্যবহৃত হয় দুনিয়াতে তো মারি খায় তারা অগ্নি শলাকা দিয়ে এটা খুবই কম কিন্তু আখেরাতের অগ্নি আগুন আরও বেশি তাদের জন্য আমি অনেক দাউদাউ করা আগুন জ্বালানো আগুনের তৈরি করে রেখেছি এভাবে তারা আল্লাহ তারার সঙ্গে কুফরি করে কাফের হয়ে যায় জিন হোক অথবা ইনসান তাদের জন্য জাহান নামের আদাব তৈরি করা আছে ও বি মাসির অত্যন্ত খারাপ একটা ঠিকানা হবে যাহান নামটা যতবার আল্লাহ তালা উল্লেখ করেছেন প্রায় জায়গাতে বলেছেন বিশাল মাসি খুব খারাপ ঠিকানা কিরকম খারাপ ঠিকানা যখন সেখানে লোকদেরকে থ্রো করা হবে যাহান নামে শুনে দিয়ে আস্তে নামবে না আর কেউ ইচ্ছা করে নামতেও চাইবে না তাদেরকে ফের তারা ধরে উল্টো করে ফেলে দিবেন। থ্রো করা হবে নিক্ষেপ করা হবে যখন নিক্ষেপ করা হবে যাহান নামের মধ্যে শাহিত সেখানে তারা শাহিক শুনতে পাবে শাহিক হলো প্রখণ্ড চিৎকার ধ্বনি মানুষ যখন কানতে কানতে শেষ হয়ে যায় বিশাল দুঃখ মুসিবত তখন চিৎকারটা দুই রকমে আসে একটা হলো মানে আওয়াজটা মুখ থেকে এভাবে বাইর হয় আর আরেকটা আওয়াজ ভিতরের দিকে যায় ভিতরের দিকে আওয়াজ চালানো জানেন এরকম করানো মানুষ এটা ভিতরের দিকে টান দিয়ে নিয়ে যায় দুঃখ মসজিব যখন বেশি হয়ে যায় তখন যে ভিতরের দিকে টান দেয় এটাকে বলা হয় শাহিক করুণ পর্যায়ে গেলে এই শাহিক ভাল চিৎকার ধনী কান্নার আওয়াজ শাহিক পাওয়া যাবে আর ওয়াহিয়ে আর এই জাহান নামটা তখন উতরাতে থাকবে ডান না তখন টকবক করতে থাকবে এটার এক্সাম্পল হচ্ছে হচ্ছে আস্তাউরি রহমতুল্লাহ আলাই বলেন অল্প কতগুলো চাল দিয়ে এতগুলো পানি দিয়ে তখন ভাত পাক করে দেবাবে যদি বেশি দেওয়া হয় চালের পরিমাণ পানির পরিমাণ আরো বাড়িয়ে দেওয়া হয় আর দরসে আগুন চলতে থাকে তখন যেরকম পানিটা বয়লিং করতে থাক দিয়ে। এটার নাম হচ্ছে অহিয়া তাফুর জাহান নামের আগুনে এরকম বোল্ডিং করতে থাকবে টক করতে থাকবে দেখা দূতামাইয়া জমিনাল ভাই জাহান আগুনের ত্যা স্পিরিট স্পিড এত বেশি হবে তার ভিতরে জাহান নামের আগুনের ভিতরে আল্লাহ গোসা দিয়ে দিবেন মানুষকে খালি পড়বে না গোসাও করবে গুসা দিয়ে পড়বে মানুষকে বর্তমান যে দুনিয়ার আগুন আছে এই আগুনের কিন্তু গোসা নাই আগুনে এক খারা জ্বালায় শুধু জাহান্নামের আগুনের মধ্যে গোসাও আছে তার মানে তার তেজ কতগুণ বাড়লে তার মধ্যে গোসা সৃষ্টি হয় রাগ সৃষ্টি হয় বুঝতে পারছেন এবার ফায়ার অফ জাহান্নাম বলবি ইভেন অ্যাঙ্গ্রি নট অনলি বার্নিং অ্যাঙ্গার থাকবে সে আগুনের মধ্যে এমন অ্যাঙ্গার করবে আর আল্লাহ তালার কাছে বলবে যে আল্লাহ আর আসে নাকি হ্যাঁ আল্লাহ আরও দেন ওহালমিন মাজিদ আরো দেন আরো দেবেন আরো দেওয়া হবে তারপরে জাহান নামের আগুনের এই গোসা আর তো থামবে না সেটা মানে ভলকের মতো উঠে আরো চতুর্দিকে ছড়িয়ে যেতে তাই চাইবে তার তেজ এমন বলা বাড়বে তখন হাদিসে এসেছে আল্লাহ রব্বুল আলমীর স্বয়ং নিজের পা দিয়ে জাহান নামের পা দিবেন একটু দিয়ে এটি চাপ দিবেন তখন জাহান নামের আওয়াজ আসবে কপ কপ কপ করে আওয়াজ করবে তারপরে গিয়েছে তার চাই চাই খাই খাই একটু থামবেন কারণ আর দেওয়া যাচ্ছে না যা দেওয়া সব দিয়ে দিছে এইরকম জাহান্নাম থেকে আল্লাহ তালা আমাদেরকে মাফ করুন তাকে আজ তোমাকে জাহান নামের আগুনের এত গোসা এবং ত্যাগ হবে গোসার কারণ সে নিজে একে অপরকে ছিঁড়ে ফেঁড়ে খেয়ে ফেলতে চাইবে জাহান নিজে নিজেকে খেয়ে ফেলতে চাইবে নিজেকে টুকরা টুকরা করে ফেলতে চাইবে এরকম একটা কেমত হবে জাহান মধ্যে কুল্লামা আলকিয়া فيها <صفيق> فوض سألهم خزناتها ألم یأتیکم نذیر এরকম জাহান্নামে যখন মানুষকে ফেলে দেওয়া হবে আর মানুষ চিৎকার করতে থাকবে তখন ফেরেশতারা আশ্চর্য হয়ে যাবেন কথা বলে দিয়েছেন জাহান্নামের আযাব কি রকম হয়ে ওনারা জানেন যে মানুষকে সাবধান করতে আল্লাহ তালা কোন ত্রুটি করেন। কোনো রাস্তা বাকি রাখেন। তখন তাই আশ্চর্য হয়ে জাহান নামের যারা খাজানাত খাজেন আছেন যার গার্ড আছেন তারা মানুষদেরকে জিজ্ঞাসা করবে আলাম ইয়া তিকুম নাজির হে বনিয় তোমাদের কাছে কি আল্লাহর পক্ষ থেকে সতর্ক করার জন্য কোনো নবীর কোন সতর্ক সতর্কবাণী নিয়ে কেউ আসেননি কোনো মেসেজ পাও নাই যাহান নামের খবর পাওয়া নাই কিরকম আগুন এখানে আছে সে আগুনের জন্য তৈরি হয়ে এসেছে কেমন কথা এগুলো খবর পাও নাই তারা সবাই বলবে হ্যাঁ ঠিকই ঠিকই সতর্ককারী তো এসেছিলেন নবিরাসুল তো সব খবর দিয়ে গিয়েছিলেন কোরআন হাজিফের কথা আমাদের কাছে পৌঁছানোর ব্যবস্থা করা হয়েছিল সবই এসেছিল কিন্তু আফসোসের বিষয় হচ্ছে আমরা এগুলাকে বিশ্বাস করি নাই করতেও চাই নাই গুরুত্ব দেই নাই এগুলো ব্যাপারে মোটেই কোনো কেয়ারফুল ছিলাম না একদম কেয়ারলেস ছিলাম বরঞ্চ কেউ কেউ আমরা আগ বাড়িয়ে বলছি এগুলো সব গাদাখরি কথা বলতাম তোমরা গুমরাস তোমরা তোমরা প্রশ্ন তোমরা উল্টো পাল্টা করো আমরা বেশি বুদ্ধিমান তোমাদের থেকে আমরা বেশি এডুকেটেড আমরা বেশি ইন্টেলেকচুয়াল এগুলো বলা বলি করতাম যারা দিন কোরআন হাজির সে কথা বলতেও তাদেরকে মনে করতাম তারা কিছুই জানে না আমরা বেশি পন্ডিত নিজেকে মনে করেছিলাম তারা আফসোস করে আরো বলবে আহারে কইেন না গাব সাহেবেরা আর কয়েন না আমরা যদি এগুলোকে মনোযোগ দিয়ে শুনতাম আর জ্ঞান খরচ করতাম আকল খরচ করতাম জ্ঞানকে কাজে লাগাতাম তাহলে আজকে আমরা জাহান নামে হতাম না এই আগুনের মধ্যে পড়তাম না আজকে তাহলে সর্বনাশ করে ফেলেছি কথা তো সবই বলে দিয়েছেন আল্লাহ তালা আমাদের কাছে খবর এসেছিল আমরা সর্বনাশ করে দিয়েছি এগুলোকে গুরুত্ব দেই নেই আমলে নেয় নেই তারা হ্যাঁ নিজেরা সব স্বীকার করে ফেলবে তাদের জন্য আল্লাহ পরে বলে দিবেন ফিরেস্তারা বলে দিবেন চাও তোমরা আর কথাই বলো না দূর হয়ে যাও হে জাহান্নামীরা অভাগা দুর্ভাগা লোকগুলো তোমাদের জন্যে কোন রহমতের সুসংবাদ নেই যাও অন্য আয়াতে আল্লাহ তালা বলেছেন হাগা দ্বারোগা গুলো গাড়গুলো তাদেরকে বলবে হে লোকেরা তোমাদের কাছে আল্লাহর পক্ষ থেকে নবী আসেননি আল্লাহ তারা আয়াত গুলো তেলাবাত করে শুনাননি। এবং এই দিন সম্পর্কে আল্লাহর সঙ্গে দেখা হবে যাহান নাম হিসাব নিকা সব কিছু আছে এই দিন সম্পর্কে সাবধান করেননি তালু বালা তারা বলবে অবশ্যই সব করা হয়ে গেছে কিন্তু কাফেরদের প্রতি আল্লাহর আজাব তো কনফার্ম হয়ে গেল আমরা তো কাফের হয়ে গিয়েছিলাম এই জন্য আজাবের মধ্যে আমরা নিশ্চিতভাবেই ভাবেই পড়ে গেলাম সর্বনাশ আমাদের হয়ে গেল কাজে নিজেরা নিজেদেরকে আফসোস করবে সেদিন অন্য জায়গায় এসেছে যে সেদিন তারা নিজেদের আলি হিমুল আনা নিজের আঙ্গুল নিজে কামড়াবে এরকম করে দুঃখ কষ্ট আফসোস করতে করে জাহান নামীরা কেন আমরা এত গাফের হয়ে গিয়েছিলাম হাদিস এসেছে লা আল্লাহ তালা কাউকেই নিজের পক্ষ থেকে যথেষ্ট সুযোগ না দিয়ে কাউকে আল্লাহ তালা খামাকা শাস্তি দেবেন না লতই জাহান নামি জাহান নামে যাবে তাদের সবাইকে দুনিয়ার মধ্যে আল্লাহ তালা রাইট রাস্তায় চলার মতো সুযোগ সুবিধা পরিবেশ করে দিয়েছিলেন কোন লোক বলতে পারবে না যে আল্লাহ আমি তো এই কারণ ছিল সেই কারণ ছিল আমি তো ইংল্যান্ডে ছিলাম মুসলিম দেশে ছিলাম না আমি তো এটা করেছিলাম সেটা করেছিলাম এরকম কোনো ওজরখাহি এক্সকিউজ কেউ খুঁজে পাবে না কোনো এক্সকিউজ থাকলে আল্লাহ তালা তো অটোমেটিক্যালি মাফ করবেন কিন্তু আল্লাহ তালা যেটা মাফ করেননি তার মানে এখানে কোনো জেনুইন এক্সকিউজ নাই ওজরখাহি করার মতো যে ব্যক্তি জাহান নামে যাবে সে স্বীকার করতে বাধ্য হবে যে সে জাহান নামে যাওয়ার মতো আমলি করেছে প্রথমে মিথ্য কথা বলে হাইটাইট করবে পরে সব যখন তার শরীর টরি সব কিছু তার বিরুদ্ধে সাক্ষী দিয়ে ফেলবে তখন কয় যে আর কোনো উপায় নাই স্বীকার করে ফেলবে তার স্বীকার না করে উপায় নেই যে আল্লাহ স্বীকার করছি এখন কি কি করা যায় কিছুই করার নাই জ্বলতে হবে এবং প্রত্যেকেই জানবে তার আমল দেখেই একরা কিতাব একা কেফা হবে না সে তুমি তোমার কিতাব পড়ে দেখো কিতাবে কি বলে তোমার আমল নামা এমনি লেখা হয় নাই সব তোমার জানা আছে আর মনে পড়ে যাবে কখন কি গুণা করেছে কাজে এই এমন একটি পরিস্থিতি মৃত্যুর পরে আসছে এমন একটি দিন এমন পরে আসছে কঠিন দিন সেই দিন থেকে আল্লাহ তালা আমাদেরকে সাহায্য রক্ষা পাওয়ার জন্য কত সুন্দর ব্যবস্থা করে দিয়েছেন এই পৃথিবীতে কোরআন কিতাব নবী রাসুল পাঠিয়ে সমস্ত কথাকে খলাসা করে দিয়েছেন কোন কথা বাকি রেখেছেন আল্লাহ তালা বলেছেন কোরআনে পাখির মধ্যে না ফিল কিতাব এই কিতাবের মধ্যে আর কোন কথা আমি বাকি রাখি অন্য আয়াতে আল্লাহ তালা বলেছেন আর কোন কথা বাকি আছে। যেটা বললে তারা ইমান আনবে ইমান আনার জন্য আর কোন কথাটা বাকি আছে সর্বশেষ দুটি আয় দিয়ে আমরা শেষ করব। আল্লাহ তালা যখনই জাহান নামদের আভাবের কথা বলেন সামনাসামনি মোমেন্টদেরকে আল্লাহ তালা ভয়ের মধ্যে ছেড়ে না দিয়ে জাহান্নের কথা শোনাই দেন আমি মনে করছি যে জাহান এখানে থেমে যাই পরে চিন্তা করলাম যে আল্লাহ তালার তরিকাটা এমন হবে না আল্লাহ তালা তো জাহান কথা বলে ছেড়ে দেবে আমি তো এখানে বন্ধ করি কামনে আজকে জান্নাতের কথা শুনে আমরা বিদায় হই তাই না হ্যাঁ মোহাম্মদদেরকে আল্লাহ তালা হতাশ না হওয়ার জন্য জান্নাতের সুসঙ্গ দিয়ে আল্লাহ তালা এইভাবেই সব সময় জান্নাত পেশ করেছেন জাহ্নামের পরে পরে নিশ্চয়ই যারা আল্লাহ তালাকে ভয় করে না দেখে আপনি আল্লাহ তালাকে দেখেছেন দেখি নাই আমরা করি আল্লাহ তালার উপরে ইমান এনেছি আলহামদুলিল্লাহ এনেছি দেখি নাই এই না দেখে তারা ইমান আনে ওয়াল্লা বিল এই গাইব আল্লাহ তালাকে না দেখে তারা ইমান এনেছে তাদের জন্য আল্লাহ তালা অনেক বড় পুরস্কার রেখেছে তাদের জন্য রয়েছে মাফেরা ক্ষমা এবং অনেক বিশাল পুরস্কার আসিরু কাউলা কুমা বিহু আলিম বিদাতি সুদূর আর তোমরা হে মানুষ কথাবার্তা তোমাদের নিজস্ব আলাপ আলোচনা ফুসফুসানি কানে কানে কথা জোরে কথা যাই বলো না কেন আসতে বলো গোপনে বলো জোরে বলো ইন্াহু আলিম বিদাতি সুদূর তিনি অন্তরের ভিতরে লুকিয়ে রাখা সিনার ভিতরে রাখা কথাগুলো সম্পর্কেও তিনি জানেন কাজে সাবধান জান্নাতে যাওয়ার জন্য তিনি তোমাদেরকে সাবধান হতে বলছেন গুণা থেকে দূরে থাকার জন্য একদম আল্লাহ তালাকে মানার জন্য আলা জন্যে এই যে সৃষ্টি যিনি করেছেন হে মানুষ তোমরা কিভাবে আল্লাহ নিয়ে ভোগ কর কিভাবে নামককে সৃষ্টি করতে হয় কোথায় মজা আছে কোথায় মজা দিতে হবে এগুলো সব কিছু সৃষ্টি করার ক্ষেত্রে তিনি ভালো করে সব কিছু জানেন একেবারে ভ্যারি ফাইন তরিকায় কিভাবে সৃষ্টি করতে হবে খুব দাকিক তরিকায় নিপুণভাবে কেমনে একটা জিনিস তৈরি করতে হবে এগুলো সব তিনি ভালো করে জানেন আর কোন সৃষ্টি কিরকম আমল করে এগুলোও তিনি ভালো করে জানেন দেখেন কোন জিনিস কিভাবে তৈরি করতে হবে কত সুন্দর করে তৈরি করতে হবে একটা ফুল হাতে নেন তো একটা গোলাপ ফুল রংটা কেমন দেখতে কত সুন্দর কত আকর্ষণীয় ফুল পছন্দ করে না কোনো মানুষ হতে পারে এত সুন্দর করে সৃষ্টি করেছে এইভাবে আপনি একটা আম হাতে নেন আপনার কত স্বাদ কত মিষ্টি খাইতে কত মজা একটা লিচু মুখে দেন পাকা পোক্ত কিভাবে রসটা মিষ্টি হবে কিভাবে আসবে এখানে কালার কিরকম হবে আকর্ষণীয় সমস্ত কিছুর কম্বিনেশন কিভাবে করেছেন এই মাটি থেকে উঠে আসে এত মিষ্টি কেমনি মাটি থেকে কাঁঠালের মধ্যে গিয়ে জমা হয় দেখি একটা কাঁঠাল কিনে আজকাল কত টাকা লাগবে এই বাজারে তিরিশ পাউন্ড চলে যায় তাই না কি জন্য এই কাঁঠালটা কিনে না টাকা দিয়ে ওই কোষের মধ্যে কি মিষ্টি স্বাদ মধুর আল্লাহ তাহলে রাখছেন কোষে কোষে মধু ঢুকাইয়া রাখছে আবার চামড়ার মধ্যে সেই মধু নাই আছে চামড়ার মধ্যে মধু ভাল্লা কেমনি ভিতরে মধু ধরে রাখলেন চামড়ার মধ্যে নাই পুরোটা অনেক কভার এত মোটা অনেক জাবড়া জুবড়া আছে ওগুলোর মধ্যে এত মিষ্টি নাই ওই কোষের মধ্যে গিয়ে মিষ্টি ঢুকে আছে কিভাবে চেষ্টি করতে হবে এটাকে কি সুন্দর ওই মধু মিষ্টি জিনিসটাকে কাভার করে আবার কি সুন্দর ফলের কাভার দিয়ে প্যাকেট করে রেখে দিয়েছে যদি ধুলাবালি লাগতো খোলা কোন প্যাকেট না থাকতো কলাগুলো গাছে গাছের মধ্যে চামড়া খোলা হা করে থাকতো কত ধুলাবালি লাগতো কেমনি খাইতেন এটাকে আল্লাহ আকবর কি সুন্দর একটা প্যাকেট খাবারের প্যাকেট যে বলছিল যে কলা মানে একটা রেডিমেড হালুয়া প্যাকেট করা মিষ্টি হালুয়া রেডিমেড প্যাকেট করা ফ্রেশ আপনার ঘরে বাগানো হালুয়া থেকে অনেক দামি হালুয়া আল্লাহু আকবর আল্লাহ আলম আহু আল্লাহুল হাবির তিনি কি সৃষ্টি করেছেন কত সুন্দর করে সৃষ্টি করেছেন এই সব কিছুর কথা পরে তিনি বলবেন রিজিকের কথা আসতেছে কিন্তু এই মানুষ যারা সৃষ্টি হয়েছে তারা কি করে এই সৃষ্টি হয়ে আল্লাহর কাছে নিজে কত লাফালাফি করে কত ক্রাইম করে কত মানুষকে অত্যাচার করে কত বেইনসাফ কায়েম করে দেশের মধ্যে কত অন্যায় শোষণের আদত কায়েম করে সব কিছুর খবর নিপুন গোপন খবরও আমার আল্লাহ তালা জানেন হাবিল তিনি সব কিছুর খবর রাখেন তোমাকে কড়াই কণ্ডায় সমস্যা হিসাব বুঝিয়ে দেওয়া আমি মানে সাবধান থেকে তুমি তুমি ঠিকানা বানাবা একটু এই যে বললাম নাকি ওই উপরে যে জাহান নামের কঠিন আজাবে ঠিকানা তোমার জন্য তৈরি করবা কবি ইসাল মাসির এটা তুমি চিন্তা করো হে মানুষ আল্লাহ তালার মুল্কের কথা আর বাকি আছে ইনশাআল্লাহ আগামী সপ্তাহে তমসুখ দিলে আমরা শুনবো আগামী সপ্তাহে তার থেকে শুরু হবে পনেরো নম্বর আয়ের থেকে সুরাল মুুল্কের থেকে আমরা আজকে এখানে ইনশা আল্লাহ সমাপ্ত করব।